মানবতা সমাধানো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 আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সৎ আদেশ অসৎকাদের নিষেধ আল্লাহর যে মৌলিক ওসিয়ত বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তার গুরুত্ব সম্পর্কে আমরা দেখলাম এটা পালন করলে যেমন মহা সবাব মহা বরকত মহাকল্যাণ পালন না করলে ক্ষতিও বড়ো ভয়ঙ্কর মৃত্যুর আগেই শাস্তি পেতে হয় শুধু তাই নয় আল্লাহ গজব দেন দেওয়ার পরে আমরা দোয়া করলে আল্লাহর দোয়া কবুল করবে কлла আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والله لا بالمعروف ولا عن المنكر ولا تأخذون على يد الظالم فتأترونه على الحق أطرى وتقصرونه على الحق قصرا وإلا لا ই অমুক মূল্য হবে তোমাতে আল্লাহর কসম তোমরা মানুষদেরকে অন্যায় থেকে নিষেধ করবে ভালোর পথে ডাকবে জালেমকে তার হাত চেপে ধরে জুলুম থেকে ফিরিয়ে আসবে সত্য হকের উপরে প্রতিষ্ঠিত রাখবে প্রতিষ্ঠিত বাধ্য করবে তোমরা যদি তা না করো আল্লাহ দুনিয়াতে তোমাদের গজব দেবেন আর গজবের পরে যখন তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে আল্লাহ কবুল করবে কাজেই সমাজে জুলুম অন্যায় অনাচার হচ্ছে কেউ না কেউ এটা পরিবর্তন করার ক্ষমতা রাখে করছে না গজবটা কিন্তু আমাদের সবাইকেই বিভিন্নভাবে গ্রাস করছে তবে যদি আমরা অন্তত ব্যক্তি পর্যায়েও চেষ্টা করি তাহলে এই গজব থেকে বাঁচতে পারা যাবে এটা কোরআন এবং সন্না থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লাহতলা ইহুদি জাতির ভিতরে যখন আল্লাহর বিধান লঙ্ঘনের প্রবণতা দেখা দিল তাদের বিষয়ে বলছেন যে কিছু আলেম বুজুগ বললেন ওদেরকে অন্যায় থেকে নিষেধ করে লাভ নেই ওরা শেষ হয়ে গেছে আখের জামানা ও ভালো হবে না ও তোমরা নীরব থাকো কথা বলে কোনো লাভ হবে না এই জাতীয় কিছু কথা মানুষ বলতেন আর কিছু নেকার মানুষ ভালো মানুষ তাদেরকে অন্যায় থেকে নিষেধ করতেন এই বিষয়টা বলে আল্লাহ তালা বলছেন তাদের ভিতরে কিছু মানুষ বলল। যে তোমরা কেন ওদেরকে নসিয়ত করতে যাচ্ছ আল্লাহ তোদের গজব দেবেই দেখছো না কি খারাপ হয়ে গেছে নামাজ পড়ে না কানে দুল পরে অশালীন অন্যায় ওদের উপর গজব আসবে বলে কোনো লাভ নেই ওদের কেন তোমরা শুধু শুধু বলে সময় নষ্ট করতে যাচ্ছ তখন যারা বলতেন যারা দাওয়া দিতেন যারা সমাজমুখী যারা মানুষদের ভালো পথে আনার জন্য সচেতন ভাবে চেষ্টা করতেন তারা কি বললেন কাল ও মা আদরাতিম ওরা ভালো হবে না হবে এটা আমাদের প্রশ্ন না কিন্তু আল্লাহ বা আমাদের এই আল্লাহর কাছে ওজোর দেওয়া অন্তত আল্লাহ আমরা বলেছিলাম মানুষ শুনিনি আর দ্বিতীয় কথা ভালো হবে না কে বলেছে প্রতিটি মানুষের ভিতরেই ভালোর একটা বীজ আছে পরিবেশ পরিস্থিতির কারণে সেটা চাপা পড়ে যায় তার উপরে চেপে বসে কিন্তু আপনার কথার মাধ্যমে সুন্দর নরম বিনম্র আদব মাধ্যমে সে ভালো হয়ে যেতে পারে আশা ছাড়া যাবে না এরপর আল্লাহ কি বললেন যখন তারা উপদেশ শুনলো না সত্যই তারা ভালো হলো না তখন আল্লাহ বলছেন যারা নিষেধ করতো আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম আর যারা পাপ করত। অন্যায় করতো তাদের কঠিন আজাব দিয়ে ধ্বংস করে দিলাম এজন্য আমরা যদি অন্তত চেষ্টা করি যে সমাজে অন্যায় কমুক আমরা আমাদের সীমিত ক্ষমতার ভিতরে বলতে থাকি মানুষকে ডাকতে থাকি আমাদের সন্তানদেরকে এই সচেতনতা গড়তে পারি তাহলে আশা করা যায় যে সাধারণ আজাব আসবে আল্লাহতালা এটা থেকে আমাদের বাঁচিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এই সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধের এই যে সামাজিক প্রভাব এটা সহি সমাজে যারা অন্যায় থেকে মানুষদের ঠেকানোর চেষ্টা করেন আর যারা সমাজপতি সমাজের ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব যাদের আল্লাহর বিধি প্রতিষ্ঠার দায়িত্ব যাদের তারা আর এর বিপরীতে যারা অন্যায় লিপ্ত হচ্ছে তাদের উদাহরণ নমুনা তুলনা হল এমন একটা জনগোষ্ঠীর উপরে এমন কিছু মানুষের জন্য যারা একটা নৌকা বড় নৌকা বা লঞ্চ ভাড়া নিয়েছে নৌকায় তো সবার এক জায়গায় হবে না কেউ পাটাতোন উপরে থাকবে কেউ নিচেই থাকবে তা সবাই লটারি করে কেউ উপরে আছে কেউ নিচেই আছে। যারা নিচে আছে তাদের যখন পানি নেওয়ার দরকার হয় সবতই উপরে উঠতে হয় উঠে নদীর ভিতরে বালতি দিয়ে পানি তুলে নিচে যেতে হয় এতে উপরে যারা আছে তাদের কিছু বিরক্তি এসে যায় এবং মাঝে মাঝে পানি চিটে ছুটে তাদের গায়েও পড়ে তারা তাদের উপর বিরক্ত হয় ভাই আমাদেরকে ভাবে বিরক্ত করো তখন নিচে যারা আছে তারা বলে এ ঠিক আছে তাহলে আমরা পানির কাছে আমরা আমাদের অংশ থেকে নিচের অংশ থেকে তোমাদের পাটাতনে হাত দেবো না উপরের অংশে হাত দেবো না নিচের অংশ থেকে একটা তক্তা কেটে আমরা নদী থেকে সরাসরি পানি তুলে নেব এই অবস্থায় যদি উপরের মানুষগুলো চিন্তা করে ওরা ওদের অংশে যা করছে করু ওদের ব্যক্তিগত স্বাধীনতা এটা মানবাধিকারের অংশ ওদের কাজে আমরা বাধা দেব আমাদের অংশে কোনো ক্ষতি করছে না এইভাবে যদি তারা বসে থাকে তাদের বাধা না দেয় তাহলে নৌকা ডুবে যাবে শুধু নিচে নিচেওয়ালারাই ডুববে না উপরওয়ালারাও ডুবে যাবে আর যদি উপরওয়ালারা ওদের বাধা দেয় যে না খবরদার তোমরা নৌকা কাটতে পারবে না প্রয়োজন উপরে আসো পানি নিয়ে যাও আমাদের একটু কষ্ট হলেও কিন্তু নৌকা কাটতে পারবে না তাহলে বেঁচে যাবে শুধু যারা বাধা দিল তারাই বাজবে না উপরে যারা আছে তারাও বাজবে নিচেই যারা আছে তারাও বাঁচবে আল্লাহ একবার সমাজকে আমরা এভাবেই দেখতে হবে আজকে যারা সমাজে ক্ষমতাধর শক্তিশালী সমাজের বিভিন্ন পর্যায়ে ক্ষমতা আছে তারা ভাবছেন এই সন্ত্রাস এই জুলুম এই মাদকতা আমার তো কোনো ক্ষতিকর না আমি তো শক্তিশালী কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিনি আসে আমিন সত্যবাদী। আপনাকে এই পাপ স্পর্শ করবেই আপনাকে না হলে আপনার সন্তানকে আপনার আগত প্রজন্মকে এই অবক্ষয় স্পর্শ করবে আপনাকে ডুবতেই হবে কাজে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আল্লাহর কাজ থেকে পাপ মুক্ত হতে দুনিয়ার গজব থেকে মুক্ত হতে সমাজটাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে আমাদের আগত প্রজন্মগুলোকে এই ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য আমাদের মানুষকে ভালো কাজের কথা বলতে হবে খারাপ থেকে নিষেধ করতে হবে আর সবচেয়ে বড় যেটা করে আনের এই ওসিয়তে আমরা দেখছি সন্তানদেরকে এই সচেতনতা সহ তৈরি করতে হবে তার বিয়াত দিতে হবে সমানত দর্শক তার্বিয়াতো দিলাম জানলাম গুরুত্ব কি, না করলে অপরাধ কি জানলাম কিন্তু কিভাবে আমরা এই আবাদতটা পালন করব এখানে তিনটে কথা আছে মুরবিল মা আরুফ আনিল মঙ্কার একটা হলো আদেশ ও নিষেধ আরেকটা হলো মারুফ আর একটা হলো মুনকার আদেশ নিষেধ কী কেমনভাবে করতে হবে আর মাহরুফ আর মনকারই বা কী কোথার থেকে জানা যাবে এ বিষয়গুলো আমাদের বুঝতে হবে আদেশ নিষেধ দা আওয়াত ওয়াজ না সিহাদ বিভিন্ন পরিভাষার একই অর্থ আমরা আদেশ বলতে অনেক সময় মনে করি মানুষদেরকে কঠোরভাবে করকশভাবে নির্দেশ দেওয়া না এটা আমাদের প্রথম ভুল দাওয়াতের জন্য আদেশের জন্য নিষেধের জন্য প্রথম যে দায়িত্ব কোরআন এবং সন্না আমাদের শিখিয়েছে সেটা হলো যাকে আপনি বলছেন সে আপনার শত্রু নয় সে আপনার অতি আপনজন তার প্রতি দরদ মমতা থাকবে যেমন রসুল্লা সাল্লাহ সাল্লাম কাফের মুশেকদের প্রতি দরদ অনুভব করতেন কাফেররা দিন মানছে না কোরআন মানছে না রসুল্লাহাম বেদনা অনুভব করছেন আহা লোকগুলো জাহান নামে চলে গেলো লোকগুলো জাহান নামে চলে গেলো যা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম নয় ইসলামের সত্য ধ্বংস হয়ে গেল তা নয় বরং মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর বান্দা আদম সন্তান এজন্য বেদনা অনুভব করা এটা হলো অত্যন্ত মৌলিক বিষয় আল্লাহ রসুল সাল্লাসালাম হাদির শেফ এসেছে তার জাতি তাকে রক্তাক্ত করেছে যুদ্ধের ময়দানে তার গায়ে তীর মেরেছে কপাল কেটে ঝরঝর রক্ত পড়ছে দাঁত মুবারক ভেঙে গিয়েছে রক্তম সেনার দোয়া করেন আল্লাহ করিলে কম কাফেরা তাকে আহত করেছে নিহত করতে চেয়েছিল আর নবীর দিলে গজব এসে যেতে পারে এজন্য এই জন্য দোয়া করছেন জাল্লাহ আমার কম আমাকে যে আহত করেছে আমার নবুয়া আমার মর্যাদা বুঝতে পারেনি তাই আপনি তাদেরকে মাফ করে দেন তাদের গজব দিয়ে না আমরা যখন দাওয়াত দিই দিনের কথা বলি কেউ একটু বিরোধী বললে তাকে আমরা ইসলামের শত্রু মনে করি অথচ হয়তো ব্যক্তি আমার আচরণের রুষ্ট হয়ে আমার বিরুদ্ধে কথা বলেছে আমি থেকে তাকে সন্ন্যামোতাবে দাওয়াত দিতে পারিনি আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে আহত করা হয়েছে আর তিনি বলতে পারতেন আল্লাহ তাদের গজব দাও না তিনি বলছেন আল্লাহ গজব এসে যেতে পারে ভয়ে তিনি আল্লাহরকে দোয়া করছেন আল্লাহ আমার কম তোমাকে চিনতে পারেনি তাই তো তারা আমাকে আহত করেছে তাদেরকে তুমি মাফ করে দাও আমরা তায়েফের ঘটনা জানি বখারি মুসলিম বিভিন্ন গ্রন্থে সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে সারা আগে পাথর মেরে মেরে রক্তাক্ষ করা হয়েছে ফিরে আসছেন তিনি মক্কায় মক্কাবাসী তাদেরকে বের করে দিয়েছে তার চাষা আবুতালেবের অফাতের পরে মক্কাবাসী তার উপরে দৈহিক মানসিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় মক্কায় কথা বলার সুযোগ নেই আশ্রয় নেই স্ত্রী যিনি ঘরের আশ্রয় ছিলেন মৃত্যুবরণ করেছেন চা চা যিনি সামাজিক আশ্রয় দিতেন তিনি মৃত্যুবরণ করেছেন সেই অবস্থায় তিনি তাইফে গেছিলেন সময়তে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন বিরতির পরে আমরা এই তাইফের ঘটনা শিক্ষা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক सफलता अर्जन करार्थमाम अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टायस टी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 পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিলাহ হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র আসসালাম আলাইকুম ওয়ারাহমাতি সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা তাইফের ঘটনা আলোচনা করছিলাম মক্কাই ঠাঁই পাচ্ছেন না দাওয়াত দিতে পারছেন না হয়তো নীরবে থাকলে থাকতে পারেন কিন্তু তিনি তো নীরব থাকতে পারছেন না মানুষদেরকে আল্লাহর পথে দেখতে হবে তাইফে গেলেন রক্তাক্ত করে ফিরিয়ে দিল তাইফে ওই স্থান নেই তাইফবাসের রক্ত ঝরায় মক্কাবাসের রক্ত ঝরায় মক্কার পথে তিনি ফিরে আসছেন জিব্রাইল আলহিহি ইসাল্লাম পাহাড়ের ফেরেশ তাকে নিয়ে নেমে এসেছেন ইয়ার রসোল পাহাড়ের ফেরেস্তা এসেছেন আপনি নির্দেশ দিলে পাহাড় উল্টে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমাদের মতো দায়ী হলে কি খুশি হতাম আমার কারামত বের হয়ে গেছে আমাকে মারসিলে এই দেখো কি হয় কিন্তু রাহমাতুল্ল আলমিন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম রক্ত ঝরছে গায়ে দগদগে ঘা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে মক্কাবাসীরা ঢুকতে দিচ্ছে না দাওয়া দিতে দিচ্ছে না সে কঠিন মুহুর্তেও তিনি কি বললেন লাখ না। তুমি ধ্বংস করে দেওয়ার কথা বলো না আমি পাহাড় উল্টে এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার কথা বলবো না কারণ এরা হয়তো ইসলাম আনবে না এরা হয়তো আমাকে চেনবে না কিন্তু আমি আশা করি আল্লাহ এদের বংশধরদের আশার আলো জ্বলতে থাক ধ্বংস করা যাক সময় দর্শক তাহলে রসলাই সাল্লাম কিভাবে ভালোবাসতেন উন্মত নয় শুধু যারা তাকে মেরেছে আহত করেছে নিহত করতে চেষ্টা করেছে লাঞ্ছিত করেছে তাদেরকেও তিনি কত আপনভাবে ভালোবেসেছেন কাজেই আমি যাকে দিনের দাওয়াত দেব তাকে যদি আগেই দিনের শত্রু খারাপ মানুষ বলে চিন্তা করি তাহলে তো আমার দাওয়াত সফল হবে না সে আমার আপন জন সে খারাপ হয়ে যাচ্ছে তাকে কীভাবে বাঁচানো যায় যেমন আমার ছোট্ট ভাই আমার অথবা আমার সন্তান আমার কাছে এসেছে ছোট ছেলে এক দেড় বছরের ছেলে হাঁটতে শিখেছে গায়ে মলমূত্র লেগে আছে হয়তো ছোট ছোটোবাবুরা অনেক সময় ময়লা খেয়ে ফেলে আমার প্রচণ্ড খারাপ লাগবে কিন্তু আমার ঘৃণাটা গায়ের ময়লার ভিতরে সীমাবদ্ধ থাকবে আমার ছোট্ট সন্তান বা ভাইয়ের প্রতি কিন্তু ঘৃণা আসবে না আমার সচেতন চেষ্টা থাকবে কিভাবে ওকে ময়লা মুক্ত করা যায় সমান্ত দর্শক আপনাদেরকে বলছিলাম কমিশন ব্যবসায়ীদের কথা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টদের কথা কোন এজেন্ট যদি এসে একজনকে বলে ভা আপনি কি কোনো ইন্স্যুরেন্স করেছেন কেউ যদি তাকে বলে যে হ্যাঁ আমি করেছি তখন ওই লোকটা কিন্তু খুশি হয় না বেজার হয় কারণ এখানে সে ব্যবসা করতে পারবে না আর কেউ যদি না নেই তাহলে পরে খুশি হয় এই ব্যক্তির সাথে হয়তো ব্যবসা করে আমি কিছু কমিশন পাবো কাজে যে ব্যক্তি দিনের বাইরে রয়েছে দিন মানছে না দিন বিরোধী পথে চলছে কথা বলছে ওকে দেখে তো আমার একদিকে মায়া থাকবে দিকে খুশি থাকবে যে হয়তো বা একে হেদায়ত করে আমি আল্লাহ তাল্লাহর কাছে অনেক মর্যাদা পেয়ে যেতে পারবো তাই দাওয়াতের ক্ষেত্রে প্রথম যে যোগ্যতা দায়ীকে অর্জন করতে হবে সেটা হলো যাকে দাওয়াত দিচ্ছি তার প্রতি গভীর ভালোবাসা ঘৃণা নয় হিংসা নয় বিদ্বেষ নয় শত্রু নয় নিজের মাত বরি ফলানো নয় তাকে প্রচণ্ড ভালোবেসে আল্লাহর পথে আনার চেষ্টা যদি না আসে তার ধ্বংস কামনা নয় হয়তো সে ভালো না হলেও তার আওলাদরা ভালো হবে এ আশায় আল্লাহর কাছে দোয়া করতে থাকে সম্মানিত দর্শক দ্বিতীয় যে বিষয়টা দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রসুলল্লা সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন সেটা হলো বিনম্রতা নমনীয়তা মমতা আমরা অনেক সময় ভুল বুঝি হক কথা বলতে আল্লাহ বলেছেন কিন্তু কর্কশ কথা বলতে আল্লাহ কোথাও বলেননি হক কথাকে সুন্দর করে নরম করে বলতে বলেছেন তীতে কথাটাকে অনেক ঔষধটাকে অনেক চিনি দিয়ে মিশিয়ে যেমন আমরা খাই ঠিক হক কথাটাকে বিনম্রতা মমতা মায়ার অনেক দিয়ে মিশিয়ে বলতে আল্লাহ তোরআন করিমে এবং রাসোল্লাহ সাল আলী আসাল্লাম হাদিস শরীফে বারবার নির্দেশ দিয়েছেন এখানেও সেই ওসিয়তটা এসেছে আমরা একটু পরে আলোচনা করব আগে প্রেক্ষাপট বুঝেনি আল্লাহ কোরআন করিমে যত জায়গায় দাওয়াতের নির্দেশ দিয়েছেন রিফ ধৈর্য এবং সহিংসতার বিপরীতে অহিংস আচরণ করতে নির্দেশ দিয়েছেন হাজত মৌসা আলি ইসালাম এবং হারুন আলি ইসাল্লাম মৌসা আলি ইসালাম এবং হারুন আলিহালাম তাদেরকে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে তাদেরকে বলে দিলেন যে ফেরাউন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বিশ্বের সবচেয়ে বড়ো তাগতের কাছে সবচেয়ে বড় পয়গম্বরদের মধ্য থেকে দুইজনকে আল্লাহর প্রিয়তম বান্ধাদের ভিতর থেকে দুইজনকে পাঠালেন আল্লাহ হক কথা বলতে সৎকাদের আদেশ দিতে অসৎকাদের নিষেধ করতে দাওয়াত দিতে তাদের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই তাও বলে দিয়েছেন কিন্তু তারপরেও কর্কশ না বা কুল আল্লাহ কৌলাল্লা ইয়ে তোমরা দুজনে তাকে খুব নরম করে কথা বললো আল্লাহ এত দেখো আকা তোমরা নরম করে বিনম্রতার সাথে বুঝিয়ে আদবের সাথে মায়া মমতা দিয়ে তাকে কিছু বলো হতে পারে তোমাদের এই বিনম্রতা চোয়াই তার মতো তাগুত হয়তো ভালো হয়েও যেতে পারে হয়তো আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ তালা ফেরাউনের কাছে মুছাকে পাঠিয়ে কথা বলছেন আর আমরা যখন মুসলিম সমাজের কাউকে ইসলাম বিরোধী ইসলাম বিধ্বসী ইসলামের দুশ্মন বলে তার বিরুদ্ধে বিনম্নতার দাওয়াত না দিয়ে কঠোরতার দাওয়াত এটা কি বৈধ হয় এটা কি দাওয়াতের এবাদত পালন হয় এতে হয়তো আমাদের মন মানসিকতা একটা তৃপ্তি হয় আত্মতৃপ্তি হয় যে আমরা একটা ভালো কথা বলেছি বা একটা বিরাট বড় কাজ করে ফেলেছি হক কথা বলে এসেছি সময় দর্শক এক জালেম শাসক উমায়া যুগের তার কাছে এসে একদিন দার যুবক বলছে আমিনুল মিন আল্লাহ বলেছেন হক কথা বলতে কাজে আমি হক কথা বলবো আপনাকে ধৈর্য ধরতে হবে রাগ করলে চলবে না এই শাসকও কোরআন হাদিস তো কিছু জানে বলে না তুমি আমাকে কোনো কর্কশ কথা বললে আমি তোমাকে ক্ষমা করব না কারণ আল্লাহ তালা মৌসা আলিয়ালামকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে নরম কথা বলতে বলেছিলেন আর তুমিও মুসার সে ভালো নাও উত্তম নাও আমি ফেরাউনের সে অন্তত খারাপ না সমাজ দর্শক কাজে আমাদের সতর্ক হতে হবে হক কথা ভালো কথা আদেশ নিষেধ সবই থাকবে তবে সেটা বিনম্রতার সাথে বলতে হবে আর এই বিনম্রতা দিয়েই তো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম আরবের সেই বর্বর মানুষদের হৃদয়গুলোকে জয় করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কোনোটাই জিহাদ দিয়ে নয় জিহাদ এসেছে রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্রের সার্বভৌমত্ব নাগরিকদের সার্বভৌমত্ব ধর্মীয় দিনী দাওয়াতের নিরাপত্তা রক্ষার জন্য ইসলামী রাষ্ট্র পতাকাকে সমুন্নত রাখার জন্য এলায় কালেমাতুল্লাহের জন্য কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে দাওয়াতের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে দাওয়াতের মাধ্যমে সেই দাওয়াতটার ভিত্তি ছিল রিফ সেই আরবের বর্বর মানুষগুলোর অন্তর তিনি জয় করে ফেলেছেন শুধুমাত্র বিনম্রতা দিয়ে হুম ফিলাম আল্লা তালা কোরআন কেড়ে বলছেন আল্লাহর তো দয়া করুণা যে আপনার ভিতরে আল্লাহ তালা বিনম্রতা দিছিলেন। তাদের সাথে আপনি বিনম্র আচরণ করেন মায়াময় আচরণ করেন আপনি যদি কর্কশ হতেন আমরা বাংলায় অনেক সময় বলি জালালি মেজাজের হতেন কঠোর মেজাজের হতেন তাহলে তারা আপনার পাশ থেকে ছড়ে যেত আপনার বিনম্রতাই তো তাদের হৃদয়গুলোকে জয় করেছে কাজেই তারা আপনার কাছে অন্যায় করলো তাদের ক্ষমা করে দেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনি তাদের সাথে পরামর্শ করেন আল্লাহ আকবর যে রাসুল সোলাহসলাম কহি আসত সেই রসুল সোলাহানকে আল্লাহ বললেন তাদের সাথে পরামর্শ করে চলুন তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন কাজেই বিনম্যতা হলো সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধের মৌলিক বিষয়ে যেটা কোরআন নির্দেশ দিচ্ছেন আল্লাহ কোরআন করি মেয়ে যারা দিনের দাওয়াত দেয় তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন অমান আহসানি ওয়া আমা ইম্নানি মিনাল মুসলিম ওর চেয়ে ভালো মানুষ তো আর কেউ নেই যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে নিজেও সৎকাজ করে শুধু মুখের কথা বলে না নিজে কাজ না করলে দাওয়াত হয় না আমরা একটু পরে কোরআনসুন্নার নির্দেশনা বসব এবং বলে আমি মুসলিম নিজের মুসলিম পরিচয়কে কোফন করে না আর ইসলামের পাশাপাশি জাগতিক পরিচয়গুলোকে বড়ো মনে করে না আমি মুসলমান এইভাবে যিনি দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন ছোটো ছোট দল ফিরকা ছোট ছোটো বিষয় এইগুলো না দাওয়াত উদ্দিন ইসলামের পরিচয় উদ্দিন ইসলামের আল্লাহ এর এরপরে দাওয়াতের পদ্ধতি আমাদের বলে দিলেন পদ্ধতিটা কি এতফাবেল্লা হাসান ফাইজাল্লাহ হামিম আল্লা তালা বললেন তুমি দাওয়াত দিতে গেলে মানুষকে আল্লাহর পথে ডাকতে গেলে যখন মানুষ অশোভন আচরণ করবে সহিংস আচরণ করবে খারাপ আচরণ করবে তুমি তাদের খারাপটাকে উত্তম দিয়ে প্রতিরোধ করো সহিংসতার পরিবর্তে অহিংসতা অশালীনতার বিনিময়ে শালীনতা অভদ্রতার পরিবর্তে ভদ্রতা দিয়ে তুমি তাদের প্রতিরোধ করো তাহলে কি হবে তাহলে যার সাথে তোমার কঠিন শত্রু ছিল সেই এক সময় তোমার প্রিয় বন্ধুতে পরিণত হতে পারে আর এই গুণ অর্জন করতে গেলে কি লাগবে ধৈর্য লাগবে আর এই গুণ অর্জন করাই হল চরম সফলতা সমাজ দর্শক এ বিষয়ে আজকে আর আমরা আলোচনা করতে পারছি না পরবর্তী পর্বে আমরা আবার এ বিষয়ে আলোচনা শুরু করব ইনশা আল্লাহ ত تدقون الله تلاحمد ربحل ركون يا عشاء شكرسي وصلى الله على محمد النبي الممي وعلى آله وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته يا منا بنا اعطينا اليمنا الانسان هذا العصر اهمل روحه روحم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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসির সাথে থাকুন আপনার জাকাত এক এক তিন দুই তিন শূন্য এক ব্যাংক ব্যান জি বি বা এল ওয়াই ডি ইউকে পাউন্ড নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় শর্ট কোড তিন শূন্য BIC बे इन एडमिन एट द रेट पिस डट ई मानवतार समाधान